ব্রহ্মা যা ফদনক নিঃসিত শলী সংগ্রহ করে মহাদেবকে নিবেদন করেন গঙ্গা রূপে। এবং যা মহাদেব সহ সমগ্র জগৎকে পবিত্র করেছেন এই জগতে সেই মুখুন্দ ভিন্ন অন্য কে হতে মূর্খ লোকেরা মনে করে যে বৈদিকশাস্ত্রে বহু ঈশ্বরবাদ প্রতিপন্ন হয়েছে তাদের সেই ধারণা ভ্রান্ত ভগবান হচ্ছেন এক এবং অদ্বিতীয় কিন্তু তিনি বহু রূপে নিজেকে প্রকাশ করেন সে কথা বেদে প্রতিপন্ন করা হয়েছে ভগবানের এই প্রকার বিস্তার অসংখ্য কিন্তু তাদের মধ্যে কেউ জীব জীবেরা ভগবানের অংশের মতো শক্তিশালী নন এবং তাই ভগবানের বিস্তার দুভাবে হয় ব্রহ্মা হচ্ছেন জীবতত্ত্ব এবং শিব হচ্ছেন ভগবান এবং জীবের মধ্যবর্তী মাধ্যম স্বরূপ অর্থাৎ ব্রহ্মা এবং শিব আদি মুখ্য দেবতারাও ভগবানের সমকক্ষ বা ভগবানের থেকে বড় নন লক্ষ্মী দেবী এবং ব্রহ্মা ও শিবের মতো সর্বশক্তিমান দেবতারাও বিষ্ণু বা শ্রীকৃষ্ণের আরাধনা করেন তাই মুকুন্দের থেকে অধিক শক্তিশালী এবং পরমেশ্বর ভগবান পদবাচ্চ আর কে হতে পারেন লক্ষ্মীদেবী ব্রহ্মা এবং শিব স্বতন্ত্র শক্তিসম্পন্ন নন ভগবানের অংশ হওয়ার ফলে তারা ভগবানের শক্তিতে শক্তিমান এবং তারা সকলেই ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত ভগবানের বিভিন্নংশ জীবেরাও তেমন ভগবানের সেবায় যুক্ত থাকে ভগবত ভক্তদের চারটি সম্প্রদায় রয়েছে এবং তাদের মধ্যে মুখ্য হচ্ছে ব্রহ্মা থেকে প্রবর্তিত ব্রহ্ম সম্প্রদায় শিব থেকে প্রবর্তিত রুদ্র সম্প্রদায় এবং দেবী থেকে প্রবর্তিত শ্রীর সম্প্রদায় এই তিনটি সম্প্রদায়ের অতিরিক্ত আর একটি চতুর্থ সম্প্রদায় রয়েছে যেটি হচ্ছে সনট কুমার প্রবর্তিত কুমার সম্প্রদায় এই চারটি মূল সম্প্রদায় আজও ভগবানের দিব্য সেবায় যুক্ত এবং তারা সকলেই ঘোষণা করেন যে শ্রীকৃষ্ণ বা মুকুন্দ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং কেউই তার সমান বা তার থেকে মহৎ নন অনেক বড় ভক্ত সমাগম আছে ভক্তরা এসছেন আপনারা যারা তো আপনাদের মধ্যে কে কেই পুরো ভাগবত পড়েছেন দ্বাদকন্ধ প্রভাদ তৎপর্য সাথে প্রভু ভাগবেন complete করি ও আচ্ছা শুধু ওই দশম স্কন্ধে শুরু পর্যন্ত আপনি তো কত বা প্রভুপাদের তাৎপর্যের মধ্যে কত বা প্রভুপাদ এই বিষয়ে চর্চা করেন যে শ্রীকৃষ্ণের হচ্ছেন পরমেশ্বর তার উপরে সমান কেউ না কেউ না অবীরা ভগবান ভগবান অংশ আছে কিন্তু তারা সবাই ভগবান মুকুন্দ অধীন আছে কতবা প্রভুপ সমস্ত গ্রন্থের মধ্যে ক্ষত বা প্রভুপাত কত বা অসংখ্য এই কথা বলেন কেন এবং বার বা প্রভুপাত আমরা যদি প্রভুপাতে প্রবচান লেকচাকে শুনি। তো বারবার আমরা শুনব যে প্রভাত বলছেন আমরা এই শরীর নয় ঈশ্বরীয় আছে কিন্তু আত্ম সে তো সনাতন তো এইসব মৌলিক বিষয় প্র বা বলেন কেন কেউ বলতে পারেন হুম। যাতে আমাদের দৃঢ় বিশ্বাস হবে লন্ডনে প্রভুপাত তার মধ্যে বারবার বিষয় আসছে যে আছে এবং কিভাবে আত্মা জীব শরীর থেকেই ভিন্ন আছে তো অনেক শ্লোক আছে না ভগবতের দ্বিতীয় অধ্যায় তো এক বাষ্য এত সাহস ছিল যে প্রপাদের কাছে গিয়ে বলেন যে আপনি বা বলছেন যে আমরা শরীর নয় সেই কথা আমরা এখন বুঝেছি আপনি অনেক বিষয়ের উপরেই কথা বলবেন আপনার এটা সাহস হতে পারত না আমরা বুঝিনি আমরা ক্লাসে বসে শুনি যে আমরা এই শরীর নয় মনে করে কিশ্বরিয়া নয় কিন্তু শরীর কিছু ফেট্রল লাগবে ফেটলে সময় হয়ে গেছে প্রসাদের হচ্ছেন কৃষ্ণ এবং তার ক্ষুদ্র অংশ আছে তার মধ্যে মহাদেব শি তিনি ভৌতিক বৌদ্ধিক দৃষ্টিতে ভগবান কৃষ্ণের সমান প্রায় আছে এবং থেকে অনেক ক্ষুদ্র আছে বিশেষ করে হিন্দু সমাজের মধ্যে এই প্রচার দরকার আছে প্রচারকদের কি মত আছে এই সম্বন্ধে আপনি প্রচারক গ্রন্থ প্রচার করেন দরকার আছে কিছুদিন আগে হয়ে গেছে না কালী পূজা দুর্গা পূজা এরপরে কি লক্ষ্মী পূজা কত দে দেবী আছে এই গালিদের প্রিয়া আছে দুর্গা কালী এবং ভারতে আনন্দ জায়গায় গণেশ পূজা সে তখন জায়গায় সারা ভারতে কিন্তু বিশেষ করে মহারাষ্ট্র মহারাষ্ট্রে গণেশ পুজো বেশি কর বাংলাদেশে গ্রাম অঞ্চলে ওই শীতলা পূজা হয় কারণাটক এই বলে যার মধ্যে সবচেয়ে সাপ সাপ এ পুজো সেখানে নাগ পুজো করে সাপে পুজো করে এবং এক অদ্ভুত ব্যাপার আছে যে সেখানে মানে বেঙ্গলের মতো অনেক সাপ আছে কিন্তু সাপের মানুষকে এই তো দংশন করে না বেঙ্গলের মতো লোকেরা মনে করে যে যদি নাগ পূজা করি তাহলে ওই সাপ আমাদের কাটবে না এবং তাই হয় তো আমাদের কি প্রচার করা উচিত গ্রামে গ্রামে গিয়ে আমাদের কি প্রচার করা উচিত আপনারা যদি না পুজো করেন তাহলে আপনাদের সাপ থেকে কোনো ভয় হবে না সেই রকম প্রচার কর ভালো হবে না ভালো হবে না কেন যাতেই সাফে বয় হবে না তো লোক দেখান হবে না তো সেইভাবে প্রচার করলে ভালো হবে না হবে না কেন আমি যদি কৃষ্ণ সেবা করি কৃষ্ণ পুজো করি তো সেই রকম সুবিধা পাবো নাকি পাবো কি প্রমাণ আছে প্রমাণ আছে ভাগবতের প্রমাণ ভাগবতের প্রমাণ বলুন আ কালেয়া যেমন লীলা আমরা যদি শুনি এবং বিশ্বাস করি তাহলে সাফে ভয় হবে না তো আমাদের রক্ষা করবেন কে কৃষ্ণ বিশেষ করে করুড়া দেওয়ার বিশ্বাস আছে গ্রাম অঞ্চলে তারা যখন সাপ দেখে তারা করুড়া করুরা বলে এবং সাপ ফেলাই যায় তো বুঝতে হবে যে রক পালক আরাধ্য স্বোপরি সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ হচ্ছে কৃষ্ণ স্বাকর্ষ এই নামে অর্থ স্বাকর্ষ মুকুন্দ মুক্তি লাভর জন্মে শুধুমাত্র মুকুন্দ কৃপা দ্বারা সম্ভব হয় অনেক বড় বড় দেবতা আছে এবং তারা তাদের উপাস না হতো কেন লোক এইসব দেব দেবীর পুজো করে শুধুমাত্র দেব দেবীরা না অনেকেই ও বিশ্বাস করে এইতো লোক বাবাকে বিশ্বাস করে কেন আমার মনে হয় যে তারা সাইবা থেকে কিছু ভৌতিক লাভ বে না এই তো লোক তার পেছনে হত না হয়তো তার আগে জীবনে যোগ শক্তি সংগ্রহ করা থেকে তো এই জীবনেও এই তো শক্তিমান আছে দিতে পারে যে হেতু সেই অ্যাকচুয়ালি দুই বাবা আছে বর্তমান খালে সাইবাবা ওই লম্বা ছৌ বাবা যে সে লোকদের পুজো গ্রহণ করে যেহেতু যে সেই গ্রহণ করে যে তারা তথাকথিত ভক্তরা ভগানের নামে তারা পূজা করে শ্রীজন্য তার ভবিষ্যৎ গতি কৌতুকরা হবে ভগবানের গুণ অনন্ত জেন এইসব ফাখণ্ডি কৃত্রিম ভগবানের খারাপ গুণ অনন্ত এবং তাদের গতি কত খারাপ হবে তো জমরাজ বলতে পারে এবং ইসুফানিষেদেও লেখা আছে যে এই লোকেরা যারা এইরকম ফখন্ডে নক ভগবানের উপাসনা করে তারা ওই নক ভগবানের সাথে ঘন নরকে যায় তো এই জন্য এই গ্রন্থ বিতরণ গ্রন্থ প্রচার এবং সমস্ত প্রকার প্রচার করা খুব দা আছে লোকেরা জানে না আর শুনলেও বিশ্বাস করে না লোকেরা বলে যে আমরা যদি দেবীর পূজা করে আমরা শীঘ্রই ফল পাই সাং তার কার মান সিদ্ধ হ্যা উপাসকগণ ভৌতিক ফ চায় সেজন্য দেব দেবীদের উপাসনা করে এবং তা করে থেকে তার শীঘ্রই পৌ পায় কিন্তু কৃষ্ণ শ্রীকৃষ্ণ আর বলেছেন সেটা অস্থায়ী সব কিছু যা আমরা লাভ করতে পারি এই জড় জগতে অস্থায়ী আছে সেই জন্য বুদ্ধিমান লোকেরা শ্রীকৃষ্ণ পূজা করে তো পুজো বিধি দেবীর জন্য শীতলা দেবীর জন্য সাইবাবার জন্য কৃষ্ণের জন্য তো প্রায় একই আছে কিছু ধূপ দীপ, ফল ফল নিবেদন করা হয় কি রকম ফুল তো শিবকে কালীকে এবং কৃষ্ণকে রকম ফল অর্পণ করা হয় সেটা আলাদা কিন্তু মোটামুটি পূজা করা বিধি একই আছে এবং কালীকে বলিদান করা হয় সেটা কৃষ্ণ পূজায় আমরা করি বলি করে কি কৃষ্ণকে বলিদান দে না আপনারা করেন না তাহলে আপনারা কৃষ্ণ পুজেন করেন না কারণ বলে মনে বৈষ্ণব অভিধানে বলি এর অর্থ হচ্ছে আত্মসমর্পণ এইভাবে আমরা বলিদান। আমাদের সম্পূর্ণ আমাদের কি আছে আমাদের কিচ্ছু নেই মা নেশা দেহ গেহ যে আপেল নন্দে এটা বৈষ্ণব বাসায় বলিদান কিন্তু সেই রকম বলিদান ছাগলায় গলা কাটা সেটা আমরা করি আমরা কৃষ্ণকে ফুল ফল ভদ্রুষ্পল মে ভক্ত প্রয়দহাম ভক্ত আশ্না প্রায় কি মানে প্রায় কিষ্ণকে মংসা আর্ণ করে ফু ফল জল। সামগ্রী একটু আলাদা হয় কিন্তু পূজা বিধি প্রায় একই হয় তো কেন দেব দেবীদের থেকে আমরা শুধু আস্থাই ভৌতিক ফ করা হয় এবং কৃষ্ণের থেকে অসীম স্থায়ী ফল অর্থাৎ কৃষ্ণপ্রেম অর্থাৎ চির বৈকুণ্ঠ বাস প্রাপ্ত করতে পারে কেন এত বড় পার্থকা আছে কারণ উপাসকদের মধ্যে পার্থক্য আছে ফল জন্য যদি দেব দেবীদের উপাসনা করি কৃষ্ণের সুখের জন্য আমরা যদি দেব কাছে গিয়ে প্রার্থনা করি হে খত্তায় গোপী দেয় মত হে খত্তায় হে মা দুর্গা দেবী হে শীতলা দেবী হে শিব ব্রহ্মা ইন্দ্র ইত্যাদি আমাকে কৃষ্ণ ভক্তি দেন তো সেই রকম দেবী দেবী পূজা প্রশংসনীয় আছে তবু সাধারণিত শুদ্ধ বৈষ্ণব সম্প্রদায় সেইটা ও আমরা করে না কারণ আমরা থ্যাগত নিষেচিনে নৃবীক প্রাণোপারিয়ানুতেজ বৃক্ষা গাছে সব ডাল ফুল ফল ইত্যাদি পাতা সকলে পোষণ হবে এবং পেটকে আমি যদি খাওয়া দিক তাহলে তা থেকে শরীরে পুষ্টি হয় তো ঠিক সেইভাবে এইসব দেব দেবীগণ ভগবানের অংশ এবং সব দেব দেবীগণের বিশেষ স্থান আছে ভগবান হরে কৃষ্ণ বিপের মধ্যে হরে কৃষ্ণ হয়তো কি হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ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 তো ঠিক সেইভাবে আমরা যদি কৃষ্ণকে সবকিছু আপন করে তাহলে জগৎ তুষ্ট কিন্তু দেব দেবীদের উপাসক উপাসকেরা এইসব বিশ্বাস করে না আমরা খুব শীঘ্রই পাই দেবীদের উপাসনা করা আমরা শুধু ভয় পাই সেই হতে পারে কৃষ্ণ মানে আমরা কি জানা পুজো করি যাতে আমাদের যা কিছু আছে তার বৃদ্ধি হবে কিন্তু আমাদের ভয় আছে যে কৃষ্ণের উপাসনা করলে আমাদের যা কিছু আছে হরি ভগবান সব কিছু হরণ করে সেটা আমাদের ভয় জন্য কেউ কেউ বলে যে ভালো হয় জীবনের মধ্যে দেবী দেবীদের উপাসনা কর এবং যখন বৃদ্ধ হয় সেই সময় কৃষ্ণের উপাসনা কর মুক্তি লাভ করার জন্য তো কুশলে এই জীবন যাপন করো এবং সেই সর্বশেষে কৃষ্ণনাম করো এবং কৃষ্ণের ক্ষেত্রে সেটা ভালো হব এই জগতে আমরা সুখী হব এবং শেষে আমরা এই সব সুখ থেকে মুক্ত হতে পারি কিন্তু কি হচ্ছে যে এই ভৌতিক সুখের জন্য প্রয়াস করা সেটা নেশা মত আমরা সময় অনেক রকম কষ্ট পাই এই জড় দুই মুখ্য লক্ষণ আছে যে যা আমরা চাই আমরা পাই না এবং যা আমরা চাই না আমরা পাই এবং কখনো কখনো একটু কিছু যা আমরা চাই আমরা পাই তারপর আমরা এই ভৌতিক জীবন এইতো সুন্দর এই তো ভালো আছে এবং কখনো কখনো কষ্ট থেকে মানে যা আমরা চাই না আমরা পাই তা এই যে ভালো তো এই ভৌতিক সুখ নেশা আছে একটু অল্প পেলে সেটি এর মানে এই ক্ষণের সুখে আমরা প্রস্তুত আছি বছরের কষ্ট গ্রহণ করতে দেবীদের থেকে আমরা বর পাই ধনন্দেহী বিশেষ করে ধন ধন আমাকে ধনী বানাও তো সবাই যারা দুর্গা পূজা করে সবাই কি ধনে হয় না কিন্তু আশা আছে দুরাশা আশা আছে যে দুর্গা পূজা করার থেকে আমরা ধনী হব অনেক ধন নষ্ট হয় পূজার দ্বারা দ্বারা লোকের আশা আছে আমরা দশ হাজার টাকা দিয়েছি পূজার জন্য আর আমি আশা করি মায় এক কৃপা থেকে আমরা এক লাখ পাবো সেটা লোকদের আশা তো কং শান্ত কার্মানি সিপ্রম হি মানুষ এই লোকের শীঘ্রই লোকেরা বৌদ্ধ বর পাই কিন্তু কৃষ্ণ প্রেম লাভ করার জন্যে ফট এতো সহজ নয় আসলেই সহজ আছে কিন্তু কার্মীদের মতে ভগবাতা আরাধনা কষ্টময় ফথ আছে কারণ আমাদের সব প্রিয় জনিস বর্জন করতে হবে কৃষ্ণের প্রিয় জিনিস আছে পত্রং পুষ্ এবং আমার প্রিয় আছে ফল যা জলে মধ্যে হয় মানে গঙ্গার ফল বেঙ্গালী লোক এই গঙ্গা ফলে কি অর্থ আছে বুঝতে পারে ওই হিন্দি বল মতে না কিন্তু কার্মী পাপি বেঙ্গলিদের মতে গঙ্গা ফল হচ্ছে মাছ মাছ তো আমরা কলাহারে আছে সাদা আছে আমরা কখনো মাংস মাঠন মুরগি আন্ডা ওই সব খাই না মাছ কখনো কখনো সবসময় না মাছের সাথে অনেক নিরামিষও খায় আমি প্রায় নিরামিষ বলছি তো আমরা মানে জন্য যা আমাদের প্রকৃত একমাত্র প্রকৃত কলানে পথ তার জন্য আমাদের আকর্ষণ হয় না কৃষ্ণ। পুজো করলে ভাবে আমরা মাছ হাওয়া থেকে এবং চৌরাশি লাখ জীব জাতিদের মধ্যে জন্ম গ্রহণ করা থেকেই মুক্ত হতে পারে এবং আমরা চিরকাল সম্পূর্ণ পরমার্থিক সুখ অনুভব করে কৃষ্ণের সাথে থাকতে পারি কিন্তু এই তো ঠুকু মাচে চে খাওয়ার জন্য আসক্ত হয়ে আমরা চাই না তো এই তো হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো কৌথ বড় আছে এবং কৌতো প্রসারিত আছে অধিকাংশ লোকের মূর্খ বুঝে না তাদের আসক কল্যাণে ফট আছে এবং বুঝতে চাইনা শ্রী ধন্য এই মায়াপ প্রকল্প বড় মন্দির নির্মাণ করা কি জন্য আছে এখানেও শ্রী শ্রী রাধা মাধব শিব খুব সুন্দর ভাবে নির্মাণ করা কি করতে পারি না এই জগতে সম্পূর্ণ বৈকুণ্ঠ মত তো আমরা যদি সরলভাবে ভাবে খ্রিস্ট সেই বা করি খ্রিস্ট সন্তুষ্ট হবে বলছেন পত্রং পুষ্প এইসব সরল জিনিস আমাকে অর্পণ করো বড় মন্দির নির্মাণ করা কি দরকার আছে এবং আসলে তারা একটু বুঝতে পারবেন কি কৃষ্ণ কত বড় আছে এবং আসলে তারীয় ভক্তদের শ্রীমুক্ত কে শুন্তপা যে ভগবানি সার্বজ্ঞান ভুক্ত চা প্রগুরব চ কিচিদস এই সর্বন কর প্রচার এজন এবং দিনে বেলা প্রচার করেন রাত্রে বেলা ঘুম না করে বয় লেগেছে ই বই শ্রীমৎ ভাগবত যার মধ্যে এই অমূল্য জ্ঞান আছে সেই জন্য আমাদের আমরা যারা অশেষ কৃপা পাত্র আছে যে আমরা সুযোগ পাচ্ছি প্রভাদের চরণে আশ্রয় নিতে তো আমাদের কর্তব্য আছে এই ভগবত গ্রন্থ প্রচার করতে কিভাবে প্রত্যেক ঘরে ঘরে গিয় কর এই বৃক্ষ ভদ্র কৃষ্ণ বল কৃষ্ণ করো খ্রিস্ট শিক্ষ কিভাবে কৃষ্ণ শিক্ষা পাবে এই ভগবত গীতা যথাযথ নন্থ প্রচার এবং আমাদের নিজে যে জন্ম আছে শুধুমাত্র বিতরণের জন্য না। সব ভগবত হবে প্রতিদিন ভগবা চৈতন্য যাতে আমরা নিজে হবে আমাদের মতি হবে যে কৃষ্ণেরই সেবা হচ্ছেন জীবনে একমাত্র প্রয়োজন এবং এই প্রচার দিয়ে যুক্তি দিয়ে তর্কে দিয়ে বিশেষ করে শাস্ত্র দিয়ে লোকদের প্রচার করতে হবে তো অনেকে এসে দেখেন কত সুন্দর আছে মা পড়ে পূজা তুজা সব কিছু চলে কিন্তু ঘরে ফিরে গিয়ে তারা আবার দেব দেবী পূজা শুরু করে আমরা যদি যাত্রীদের কাছে প্রচার না করে তাহলে লোকেরা ঘরে গিয়ে শুধু ও মায়াপ খুবই ভালো আছে সে তো সেখানে খাওয়া খুব ভালো আছে খুব ভালো লেগেছে অনেকে বলে না সবচেয়ে ভালো ছিল প্রসাদ ঠিক আছে কিন্তু প্রসাদ কি আছে? সবচেয়ে বড় প্রসাদ আছে এই জ্ঞান আমরা যদি পাই তাহলে আমাদের জীবনের মধ্যে পরিবর্তন হতে হবে পরিবর্তনের দরকার আছে যাতে সেই রকম বলিদান বন্ধ হবে এবং আসল বলিদান হবে সেটা আমরা চাই তো পন্ডিত আপনা কি মন্তব্য কারো মন্তব্য আছে অভিযোগ আছে ওই মাইকে বলুন সাধারণ বলেন যে খিদে পেলে খেলে খিদে পাবে না তাহলে ঠিক আছে খেলে তো খিরে পাবে আর কিভাবে দেবদেবী পূজা করলে অস্থায়ী হলেও আবার পূজা করবো আবার ও কামী লোক বলে যে ও দেবী হারে গেছে ও মাইকে দেবতা আমাদের মুশকিল আমরা ঠিক মতে ও মাইকে দেবতা পূজা করিনি। মাইক দেবে ঠিক মত প্রসাদ পাচ্ছে না বলে যেবি ফল অস্থায়ী হলেও তার মধ্যে কি ক্ষতি আছে আমরা যদি খিদে লাগে তো খায় আবার ক্ষিদ্ধ হয় তো আবার খাই তো সেইভাবে ফল আমরা যা পাই হ্যাঁ সেইসব আবার আমরা পূজা করব আবার আমরা ফল পাবো ঠিক আছে কিন্তু বুঝতে হবে যে ফলের ভেতরে বিষ আছে এবং স্বর্গ গেলেও আবার পতন হবে এবং সেই দেব দেবীদের আরাধনা পথে যদি কিছু ভুল ত্রুটি হয় তাহলে পতন হবে নরকে যেতে হবে এবং স্বর্গ গেলেও তো সেখানেও যে স্বর্গ সুখ যা আছে সেটা প্রকৃত সুখ নয় আসল সব সুখ হচ্ছে কৃষ্ণ প্রেম সুখ তো খেতে লাগে তো আমরা খাই তো খাওয়ার জন্য আপনার প্রতিদিন কৃষ্ণনাগা থেকে ট্রেন ধরতে হবে সৌদা যাওয়া হয় তারপর অফিসে যাওয়া হয় খুব কষ্ট করে পয়সা সংগ্রহ করা হয় তাপ পরে চাউল ডাল ইত্যাদি হয় না তো ঠিক সেইভাবে দেব দেবীদের উপাসনা করা সাথে কার্ম করতে হয় এটা কার্ম জগত। খুব কষ্ট করে এই জগতে থাকতে হবে আমরা যদি স্থায়ী পাও পাই ওই কামচারী প্রতিদিন যায় যদি যথেষ্ট বা যথেষ্ট ঢাকা পায় যাতে সারা জীবনে খেতে পারবে তো নেবে না কেন সেটা শুধু দৃষ্টান্ত দিচ্ছি ঠিক সেইভাবে আমরা যদি কৃষ্ণ সেবা করি তো আমরা স্থায়ী ফল পাব এবং সেই ফলে কোন বিশ হয় না সম্পূর্ণ ভাবে মিষ্টি এবং পুষ্ট হয় সেই ফল কৃষ্ণ প্রেম ফল তো সেই উত্তর দেন এবং কামীদের আরো কিছু অভিযোগ না মন্তব্য হবে এবং তারা অনেক মন্তব্য করে কিন্তু বুদ্ধিমান লোকেরা বুঝতে পারবে যে শ্রীকৃষ্ণের শেব অনাবিলা শূন্য কৃষ্ণ সেবা করি দে মাদ্র কল্যাণের উপায় তো লোকদের বোঝানোর জন্য এতো সহজ না তো বারবার বলতে হবে হরে কৃষ্ণ আপনার কি প্রশ্ন আছে আপনার বাবা ধনী আপনার বাবাকে আপনি তাহলে আপনি কেন বলেছেন যে আমার দেবতা থেকে আপনার কৃষ্ণ শুনেছেন প্রশ্ন কেও কেউ বলে যে আপনার বাবা আপনার প্রিয় আমার বাবা আমার প্রিয় এবং আমার বাবা গড়ে হলেও তো আমার বাবা তো আপনার কৃষ্ণ আছে গুরুদেব আছে এবং আমাদের নিজে উপাস দেবতা আছে আমাদের প্রিয় তো আমরা কেন আমাদের উপাস দেবতা ই দেবতা পূজা করব না কেন কৃষ্ণ পূজা করে যে সকলে বাবা কৃষ্ণ কৃষ্ণ সেই তো বুঝতে হবে এবং আপনি এই দেবতা আমার প্রিয় আছে কিন্তু কি রকম সম্বন্ধ আছে কি রকম ভালোবাসা আছে লোকেরা দেব দেবী দেয় পূজা করে ভালোবাসার জন্য না ব প্রাপ্ত করার জন্য এই ভৌতিক ভৌতিক জগতে ভালোবাসা মানে আমাকে কিচ্ছু দিলেই আমি তোমাকে ভালোবাসি নয়ত ভালোবাসা করে না শৃষ্য বাং পিনাষ্টুমান আমাকে কিছু দিলে না দিলেও আমাকে লাঞ্ছনে দিলেও আমি আপনার পদধলিতে সমাপিত হচ্ছে কি আছে প্রিয়ত লোকেরা জানে না সব কিছু ঘ থেকে সবকিছু শিখতে হবে একটা প্রশ্ন হতে পারে যে শ্রীকৃষ্ণ যদি সর্বশক্তিমান এবং সকল ঐশ্বর্যের মালেক তাহলে তাদের উপাসকের এই তো গরিব হচ্ছে কেন এবং কৃষ্ণের উপাসনা থেকে আমরা শীঘ্রই অনেক কিছু ভৌতিক বড় লাভ করে না কেন সেটা আর একটা তো উত্তর আচে যে শ্রীকৃষ্ণা আমাদের অমূল্য ধন দেন কিন্তু সেই অমূল্য ধন প্রাপ্ত করার জন্য অবর্জনা ফেলে দিতে হবে হাতে যদি অবর্জনা থাকে তাহলে আমরা কিভাবে আসব ধন গ্রহণ করতে পারে। তো ঠিক সেইভাবে মনে যদি ভৌতিক আর শক্তি থাকে তাহলে আমরা কিভাবে আসল ধন কৃষ্ণ ফ্রেন ধন গ্রহণ করতে পারেন সেই জন্য কৃষ্ণ দয়া করেন তাদের ভক্তদের আর শক্তি ভেঙে দেন হম অনুগ্রহ নাম হরিশদন শোনায় হম তারপরে কি থান তথাও জান স্বজনা দুঃখ দুঃখিতাম শ্রীকৃষ্ণ বলেন যে যাকে আমি অনুগ্রহ করে তারা ধন আমি ধীরে ধীরে হরণ করে এইভাবে গরিব হয় অবস্থায় তারা সব প্রিয় আত্মীয় স্বজনতাকে ত্যাগ করে এই নির তো তারপরে সেই ভক্তদের একমাত্র শরণ হয় কৃষ্ণ আসলে শ্রীকৃষ্ণ আমাদের একমাত্র স্মরণ কিন্তু আমরা মনে করি কৃষ্ণ আমার শরণ আছে কিন্তু আমার স্ত্রীও আমার শরণ আছে আমার ভাই বোন মাতা পিতা আজকাল আমার কুকুর সকালে প্রিয় কুকুর ঘরে কুকুর যাতে আমরা বুঝতে পারি যে আমাদের একমাত্র চরণ আমাদের একমাত্র প্রিয় হচ্ছেন কৃষ্ণ এবং আমাদের একমাত্র কল্যাণে ফট হচ্ছে আমাদের প্রিয় কৃষ্ণের আত্ম সমাপন কর সে জন্য সর্বশক্তিমান সর্ব ঐশ্বর্যময় ভগবান শ্রীকৃষ্ণ তা ভক্ত কে বেশি ভৌতিক দেন না সাধারণত দিতে পারেন সুদাম বিপ্রকেই দিয়েছেন যুধিষ্ঠের মহারাজকে দিয়েছেন কিন্তু ভক্তদের যদি ভোগ বিলাস স্পৃহ থাকে Krishna কৃষ্ণ তাদের Krishna Krishna, Krishna Krishna Hare Hare হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম রাম শিল প্রভুপাধি কি হচ্ছে